বিসমিল্ হির রাহন أعوذ بالله من الشيطان الرجيم كل نفس غائقة كل نفس لائقة الموت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 كل نفس ذائقة الموت كل نفس ذائقة الموت وانما توسعون اجوركم يوم القيامه فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور لتبلغن في أموالكم وأنفسكم ولتسمعن من الذين أوتوا الكتاب من قبلكم ومن الذين أشرطوا أذى كثيرا وإن تصبروا وتتقوا فإن ذلك من عزمكم إن الحمد لله ইসলাম মাসিক সম্মেলনে উপস্থিত আমার সম্মানিত প্রবাসী ভারতবৃদ্যাহ আল্লাহ আজকে আজকের আলোচ্য বিষয় मृत्यु के देखे इलाम आलोचना कर इलमामिक सेंटर बांगला विभाग के सम्मानित चेयरमैन साहेब हमारे मान्यवर सैय सहजी साहेब मूल आलोचना सुनबर मध्य ढोकार चेष्टा करब तर मैंने कान दिए और मन दिए शुनब শুধু কানে শুনলে তো ঢুক ঢুকলাম না বের হয়ে গেল মন লাগে শুনবো তার অন্তরে ঢুকে কি বলছেন উনি আজকের আলোচক আমাদের শেখ আপনারা সবাই চিনেন কিন্তু আজকে তার একটা নতুন পরিচয় আছে আপনারা জানেন বিগত রমদান মাসের দশ তারিখে আমাদের মান্যবাসে ওমরার উদ্দেশ্যে ইসলামিক সেন্টারের পক্ষ থেকে ওমরার উদ্দেশ্যে বড় বাস প্রায় জন যাত্রে নিয়ে অনেকে আমাদের ছাত্ররা ওখানে ছিলেন বলা যেতে পারে আমাদের ছাত্র ইসলাম সেন্টারের সবাই কিনে যাচ্ছিলেন রিয়াদের পরে রিয়াদ এবং ক্যাফের মাঝামাঝিতে বাসটি অ্যাক্সিডেন্ট হয় চারটি পাল্টা খায় উল্টে গিয়ে এই ঘটনা যখন শুনলাম আমি প্রায় রাত দুটো তখন আমার কিছুক্ষণ সেন্স সম্ভবত ঠিক ছিল না সত্যি তাই কারণ আমি প্রথম ঘটনাটা আমি চেষ্টা করেছি কানেক্ট করার জন্য রিয়াজ ভাই সম্ভব প্রথম ফোন উনি যেভাবে বলতেছিলেন ঘটনাটা যেভাবে বর্ণনা করতেছিলেন তখন আপনার শুনবেন তার মুখে আমি মনে করছি তখন আমার ব্রেনে যেটা এসেছে তখন এই ঘটনাটা কুমিল্লায় সম্ভবত কুমিল্লা হয়েছে ঢাকা এবং চিতাগারের মাঝখানে আমাদের সে কখনো অ্যাক্সিডেন্ট হয়েছেন সে কি অবস্থা কিছু দেয় না আর কার কি অবস্থা অনেকে খবর পাচ্ছি না চারটে উল্টার খামে কে আছে কে নাই কিছু দেয় না তখন আমার বারবার মনে হচ্ছে ওইখানে কুমিল্লা সরকারি হসপিটাল কোথায় চিকিৎসা হবে না হবে টেনশন আর আমরা ওই বর্ণনা শুনে আমরা বাড়িতে সবাই কেউ আমরা নিজেকে সংগ্রহণ করতে পারছিলাম না কন্ট্রোল করতে পারছিলাম না কান্নার রোল পড়ে গেছে বাচ্চারা আমরা সবাই মিলে কাটছে বাড়ির শেখের কি অবস্থা কেউ বলতে পারে না তা আমার ওই ঘটনাটা আরেকটা ঘটনা মনে পড়ে গেছে আমার শেখের কি অবস্থা আসেন না নাই কে বলছে আছেন শেখ আমি কথা বলবো কিন্তু আমরা মোবাইল ইঙ্গেজ দিচ্ছে তখন আমার সন্দেহ আসেন তো কথা বলতে পারেন না কেন কথা বলাচ্ছে না কথা বলা যাবে না তখন আরো সন্দেহ আরো ব্যথাটা খুব গাঢ় হয়ে গেল যে লেস হয়ে আসবে হয়তো ফিরে আসবে কিনা এর আগে আমাদের এক শেখ আমাদের শেখারি পরিচিত হয়তো শেখের ছাত্র না অথবা ছোট ভাই এভাবে অ্যাক্সিডেন্ট করে আর ফিরে আসেনি লাস্টে জ্ঞান ফিরে আসেনি স্মৃতিলোপ হয়ে গেছে আমাদের শেখার সত্যি কথা যেটা জেনেছি স্মৃতি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলেনি প্রায় বারো থেকে চোদ্দ ঘন্টা পরের দিন জোহরের পরে উনি দ্বিতীয় হসপিটালে ফিরে ফিরে পান তো আমার মনে হয় শেখ এ দেখেন নাই কেন আল্লাহের পক্ষ থেকে তার স্মৃতি শক্তি লোভ করে দেওয়া হয়েছিল যেন ওরা স্মরণ রাখতে না পারে স্মরণ থাকলে হয়তো বা আমরা আজকে শেখকে সুস্থ হতে পেতাম না হয়তো আল্লাহকে হেকমত এবং বোঝা খুবই মুশকিল বুঝলাম যে আল্লাহ সম্পূর্ণভাবে তাকে নিরাপদে রেখেছেন এই ঘটনা শুনে আমার মনে পড়ে যুদ্ধ কাহিনী শাহবাদের কন্দুপি শেখ আমার হচ্ছেন বদরের যুদ্ধে আল্লাহা পক্ষ থেকে কঠিন অবস্থা আল্লাপা পক্ষ থেকে তন্দ্রা নাজিল করা হয়েছিল তন্দ্রা এসেছে এবং টের যে কি হচ্ছে শান্তিতে কিছু করেছিলেন আমাদের শেখ আল্লাহাকে বারো চোদ্দ শান্তিতে রেখেছিলেন কোন টেনশন না থাকে আপনার যারা দেখেছে তারা অজ্ঞান হন জ্ঞানে ছিলেন তাদের মুখে শুনবেন মৃত্যুকে কীভাবে দেখেছে আজকে আলোচনা বিষয় এটাই আশা করবো আপনারা আজকে এই ঘটনাগুলো শুধু কানে শুনবেন না মনে নেবেন এবং কো কখনো কখনো তার স্থানে রাখার চেষ্টা করবেন যে অনুভূতিটা তাজা হয় আমাদের যে কোনো মুহূর্তে ঘটনা আসতে পারে আমাদের যে কোনো অনুরোধ করবো খুব মনোযোগ জন্য আমি মূল আলোচনার পূর্বে আমার শেখ আলোচনা শুরু করার আগে এ পর্বে আমি অনুরোধ আমাদের ছাত্র ভাই যারা ওখানে ছিলেন এবং স্বয়ং স্বচক্ত মৃত্যুকে দর্শন করেছিলেন তাদের মধ্যে একজন আমাদের আব্দুলো করছি রাবুল্লা বলার জন্য লক্ষ কোটি সালাম রাসুল্লাহ সাল্লামের উপর মৃত্যুকে দেখে গেছিলাম বর্ণনা করতে কি বলবো মনে হয় আমি এখনি মৃত যখন आमी आली शेक आमा के। से किसु शेक रोलिंग से चाप दीम इलाहा আমার জীবনের শেষ দিন আমি চলে যেতেছি দুনিয়ার মায়া ছেড়ে দ্বিতীয়বার আবার চক্র দিল ইলাহা গাড়িটা বলার আহাজারি সব দিয়ে শুনতে পাচ্ছি আরেকটা চক্র দিল বলন্দিল ইল্লাহ প্রচন্ড চাপ কিছুক্ষণ পরে দেখলাম সমস্ত গ্লাসগুলো গুলো ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে একটু আলো দেখতে খুব পারদ্র আলো ছিল দেখলাম মানুষ কারো কিন্তু তারা আমাদের চলে যাচ্ছেন তখন আমি উপলব্ধি করতে পারিনি বাস থেকে যখন আমি জানা যায় নিচে তাকালাম আমার কাছে মনে হচ্ছিল বাসটা এভারেস্টের উপরে এত উপরে কিন্তু আমার বাহুতে একটু বল ছিল না যাবে নিচে চলে আসবো কাজ ছিল তো মৃত্যুকে এত কাজ থেকে দেখলাম সত্যি সত্যি কোন ভাষা আমার জানা নেই গাড় থেকে নামার পরে দেখলাম আমাদের ড্রাইভার সাহেব ওর এক ডান হাত তিন চার মিটার দূরে পড়ে আছে দু ফা তার গাড়ির ভিতরে এবং কোটা শরীর নিচে রক্তাক্ত অবস্থায় শুধু পানি করে হাও লাগলাম সবচেয়ে আচ্ছা হলাম একটা জিনিস দেখে আমার কিছু চেন্স ছিল একজন মিশরি একটা বাচ্চা ছিল খুব সম্ভবত ওর বয়স হবে চার কিবা সাড়ে চার মাস কিছু দূরে তাকালাম যে উপরে ও মানুষ শুয়ে ঘুমাচ্ছে না খেলা করছে ওর হলো না ওর জিনিসটা খুব আচ্ছা এতজন আমাদের জাহাঙ্গীর আমার পিছিয়ে শীতে ছিল কথা পাতা ছিল জয়ালের সাথে আমার একসাথে কথা কথা হলো এক পিঠে বসা ছিল কিন্তু দুনিয়ার মায়া আমাদেরকে ফেরে চলে গেছেন জাহাঙ্গীর ছিল আমার পিছে আমার ডান ফাঁসে ছিল তো এখন আমার প্রতিটা মুহূর্তে মনে হয় যে আমি যদি একটু রাস্তা দিকে হাঁটতে একটু আমার পায়ে যদি একটু কঙ্ক মারতে মনে হয় মালাইকাল মহত আমাকে টান মারছে মনে আমি যখন ঈদের দিন যাচ্ছি এক সেকেন্ড জন্য আমার ওই স্মৃতিটা বলতে হয়নি প্রতিটা সেকেন্ড শুধু গাড়িটা যদি একটু স্লো থেকে যদি একটু করে জন্য আল আমাকে আছে করেছে আলহামদুলিল্লাহ সমস্ত কল্লা পাখির জন্য যিনি জগৎসমূহের প্রতিপালক দরুদ্ সালাম মোহাম্মদ সাল্লাম সালের প্রতি তার পরিবার শাহাবা একরাম এবং কিয়ামত পর্যন্ত তাদের সঠিক অনুসারীদের প্রতি আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ বারকাত বন্ধুগণ আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মৃত্যুকে দেখে এলাম বন্ধুগণ একটা জিনিস আর বাস্তবে দেখা অনেক ব্যবধান আমি মৃত্যুকে বাস্তবে দেখেছি আমি যাকে সাথে করে নিয়ে গেছি নিয়ে গিয়েছিলাম সেই জাহাঙ্গীর তার কথা বারবার মনে করে মনে পড়ে দশই রমজান দশই সেপ্টেম্বর দিনগত রাতের কথা সেই রাতে দিনের একটা দল আমরা আল্লাহর উদ্দেশ্যে যাচ্ছিলাম রাত আনুমানিক যে একটা কাছাকাছি তখন আমরা সবাই ওই সময় গাড়ির মধ্যে সবাই হতো ঘুমের ছিলাম হঠাৎ করে একটা শব্দ হল শব্দ হওয়ার সাথে সাথে গাড়ি পাল্টি খাচ্ছে আমার স্পষ্ট স্মরণ আছে আমিও গাড়ির সাথে সাথে পাল্টি খাচ্ছি তো গাড়ির সাথে সাথে পাল্টি খাচ্ছি এইভাবে কোন ফাঁকে যে গাড়ির ভিতর থেকে আমি বাইরে চলে গেছি আমি বলতে পারবো না বালুর মধ্যে পড়ে গেছি মাথায় হাত তখন আমার সম্পূর্ণ জাহাঙ্গীর শুয়ে আছে তাকে মাথার হাত দিয়ে তার কে হাত পায়ে নড়াচড়া করে তাকে দুটা কথা বলার জন্য চেষ্টা করলাম আমি পারি নাই গাড়ির সামনে যে সামনে যায় দেখি दाड़ा शुद्ध रक्त रक्त चेहरा भाई बाबुल रक्त शेख पानी कथा बोलें लक्ष्य कर ला सी हाथ दूरा पानी बोतल एक बोतल नहींख के दिल शेख पानी मुखे दिल्ली पानी मुखे रखते चिंता करलम इरा तो जीवित আমি টিউশনের দিকে যাই গাড়ির টিউশনের দিকে যায় দেখি এই ইসলামী সেন্টারের মুজিব ভাই দ্বারান উনি সুস্থ পুনরায় আমি জাহাঙ্গীর কাছে চলে গেছি জাহাঙ্গীরে হাত পাও নেড়ে মাথা ঝুঁকি দিয়ে একটা কথা বলার জন্য চেষ্টা করছি যে জাহাঙ্গীর ভাই একটা কথা বলেন কিন্তু একটা কথা বলেন নাই বন্ধুগণ ভয়াবহ এই ভয়াবহ দুর্ঘটনা থেকে আর একটা ঘটনা হচ্ছে আমার ছোট বাইস জনাল আবেদিন ওই সময় আমি তাকে দেখিনি আমরা যখন মেডিকেলে ছিলাম মেডিকেলে থাকা অবস্থায় সংবাদ পাইলাম জয়াল আবেদিন এই দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করেছে আমরা সবাই জয়ের আবেদিনের জন্য আর যারা মৃত্যুবরণ করেছে মৃত্যুবরণ করেছে সকলের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন তাদেরকে জান্নাত নসিব করেন আর আমাদেরকে যারা আল্লাহ তালা নতুন জীবন দান করেছেন নতুন করে জীবনদান করেছেন নতুন করে আল্লাহকে স্মরণ করার আল্লাহকে এবাদত করার সুযোগ করে দিয়েছেন আমরা যেন আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে পারি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 فقد أرشد الباريو سبحانه وتعالى في معظم تنزيله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زهزه عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاء الغرور ويقول الحبيب المصطفى صلى الله عليه وسلم فيما رواه ابن ماذا في سننه عن ابن عمر رضي الله عنه أنه قال كنت مع رسول الله صلى الله عليه وسلم فجاءه رجل من الأنصار فسلم على النبي عليه الصلاة والسلام ثم قال يا رسول الله أي المؤمنين أفضل؟ قال أحسنهم خلقا قال فأي المؤمنين أكيث؟ قال أكثرهم للموت ذكرا واحصنهم لما بعده استعداد اولئك الاكياس ويقول النبي عليه الصلاه والسلام اكثروا ذكر حاذم اللذات اكثروا ذكر حاذم اللذات يعني على الموت رواه الترمذي मृत्यु कथा सुनले सब एक भय लागे की मुसलमानी हक और काफिर हक ममिन हक और मुस्लिम हक आस्तिक हक और नासिक होक मृत्यु के सबाई भयेंपन कई भय एर प्रस्तुत ग्रहण कर जरा एर प्रकृत चालक आज जरा मृत्यु के देखे शोने निजे हाथ दाफन काफन कर जान पड़े वे जाएको भाई मृत्यु केखे क्योंकि एर पर प्रस्तुति ग्रहण करना शिक्षा नई ना निसन्देह ए बड़ आहमक रज वर्णित रसुल्लामेर अर्थात मदिनार রাসুল্লাহে সালাম দিলেন সবচেয়ে উত্তম আমাদের মনে জাগে সর্ব উত্তম মমিন হওয়ার জন্য নিঃসন্দেহ সাহাবি জিজ্ঞেস করার উদ্দেশ্য উত্তম মমিন হতে চাই কি বলেন আপনারা নাকি বাস জিজ্ঞেস করলো আর চলে গেল লা আমরা অনেক কথা পড়ি অনেক কথা শুনি অনেক কথা জিজ্ঞেস করি কিন্তু আমলে করতে পারি না এটা বড় আমাদের জন্যে বড় এক দুর্ভাগ্যের কথা জিজ্ঞেস করলেন সবচেয়ে সর্বোত্তম মমিন কে কলা ক सर्वोत्तम ममिन व्यक्ति जार चरित्र उत्तम कि आज मध्यपथर मानुष के मापाई जार चरित्र जत भम मपा है जिज्ञेस कर लोन ये आज के आलोचना মনে হচ্ছে না চালাক মমিন হতে চান না বোকা মমিন হতে চান নাম আল্লাহর নবী জিজ্ঞেস করলেন ওর আনসারি সাহাবি আই উইল আকিয়াস বেশি চালাক মোমিন কে হে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম قال اكثرهم للموت ذكرى সবচাইতে উত্তম সবচাইতে চালাক মুমিন হচ্ছে যে যত বেশি মৃত্যুকে শরণ করে মৃত্যুকে যারা বেশি শরণ করে তারাই হচ্ছে চালাক মুমিন আল্লাহু আকবার আর কি واحسنهم لما بعده استعدادا मृत्यू पर ग्रहण कर मृत्यूर हासन नासन फुलिजान फुल्न इत्यादि जे जत बस प्रस्तुति ग्रहण कर मृत्यु शिक्षा ने आखे जरा आखिर बारे जरा बाढ़ के बसिप चिंता कर এবং এর জন্য প্রস্তুতি গ্রহণ করে এরাই হচ্ছে সবচেয়ে তাহলে যারা মৃত্যুকে স্মরণ করে বেশি এবং মৃত্যুর পরের জন্য আল্লাহ বলেন উদা ইকাল এরাই হচ্ছে সবচেয়ে বেশি চালাক মমিন আজকে আমাদের আলোচনা এটাই উদ্দেশ্য যে মৃত্যুকে দেখলাম प्रतियत कत जन केन्धु बांधव केमी केाना के आज मानस मरछेना मरेना कबर दीची ना दीना कबर पास दिए अतिक्रम करा करा तर मृत्यू कथा स्मरण कर नबी आलाम्थिर তোমাদের যত আশা আকাঙ্ক্ষা আনন্দ ফুর্তি ছেলে মেয়ে টাকা পয়সা ব্যবসা বাণিজ্য দন দৌলত জুনিয়ার জৌলস গাড়ি বাড়ি নারীর টাকা পয়সা নেতৃত্ব কর্তৃত্ব তোমার সব কিছুকে যে ভিলেস করে দেয় সব কিছুকে যে কি করে দেয় পৃষ্ট করে দেয় সব কিছুকে যে পিছিয়ে ফেলে দেয় ওই জিনিসটাকে বেশি বেশি করে স্মরণ করো আর সেটা হচ্ছে কি মৃত্যু আমি তোমাদের মধ্যে সবচেয়ে আল্লাহকে বেশি জানি সবচেয়ে জানতেন তিনি কে আল্লাহ এই মোহাম্মদ রসুল্লাহম তোমাদের মধ্যে সবচেয়ে তো আমি আল্লাহ ফিরুক লা জানি তোমরা যদি জানতে আল্লাহ দেখেছেন ঠিক আছে মৃত্যুর ব্যাপারে যা তিনি বুঝেছেন জেনেছেন আল্লাহ আমি যা জানি তোমরা যদি জানতে তাহলে তোমরা খুব কম হাসতে এবং বেশি বেশি কান্না করতে আজ আমরা বেশি হাসি না বেশি কান্না করে रोज क्या कबरे हासर नाते जहादबे ठीना ठीक और जरा दुनिया का बसि तकाले हसबी आल्ला नबी आई जहान नामे आगुन दुईटा দুই প্রকার পানি বা দুই প্রকার তরল পদার্থ ছাড়া আর কিছুই একে নিভাতে পারবে না যাহার নাম হংকার দেবে যাহার নাম একে হাজার হাজার বছর ধরে পুরানো হয়েছে এক আগুন উত্তপ্ত হয়েছে দুইটা ফোঁটা শুধু একে নিভাতে পারে আর কিছু নিভাতে পারে না একটা হলো শহীদের রক্তের ফোঁটা আর একটা হলো আল্লার ভয়ে কবরের ভয়ে जार नामकाले भयदे चोर पानी फिलबे पानी रक फोटा रक्त दिए शहीद अथवा जाल्लार भय केंदे से तार चोखे एक फोटा जल्दी अस्त्र दिए देख रहे बंदुको মৃত্যু এর বড় সত্য পৃথিবীতে আর কিছু নেই কি বলেন অনেক কিছু নিয়ে মতভেদ আছে ধর্ম ধর্মে বিভিন্ন ধর্মের বিভিন্ন মত থাকতে পারে বিভিন্ন বিষয় নিয়ে ওলামাদের মাজাবের তরিকাতের হকিকতের মারিফতের বিভিন্ন জন বিভিন্ন বিষয় নিয়ে এখতলাফ এবং মতপার্থক্য করেছে কিন্তু মৃত্যু নিয়ে কি কেউ পার্থক্য করেছে মত কেউ কি বলেছে যে মৃত্যু নেই কি বলেন আপনারা ফেরন কি মৃত্যুকে আবু করেছিল কারণ না আরে মৃত্যু কাউকে কি ছাড়বে না করল নবসিং প্রত্যেকটা নবসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে কেউ বাঁচার উপায় নেই কেমতের আগে ইসরাফিলকে सृष्टि मुखर मध्य सिंह फजरा मानूष सब आतंक हो जाए प्रथम फुटकार दी एरफ खतुल এরপরে যখন ফুৎকার দেওয়া হবে সব মনে শেষ হয়ে যাবে এরপর আল্লাহ রব আল কি করবেন আবার ফুৎকার দিতে বললে সবাই কবর থেকে উঠবে আল্লাহ রবীন্দ্র মালাকুল মাউত ফেরেস্তাকে সবার মৃত্যু শেষ বলবে ইসরাফিলকেও শেষ করে দাও শেষ বলবে মালাকুল মাউত কে বাকি আছে কয়া আল্লাহ ইয়ার রব্বি আপনি আল্লাহ ভালো জানেন কারা আছে আর নিয়ে আছে কাঁধে করে এদের জীবন কবচ করে নাও কবচ করা হবে বলবে আল্লাহ কে বাকি আছে মালাকুল মাহত আল্লাহ জানেন কারা বাকি আছে বলবেন আল্লাহ আপনি আমি জিবরিল আর মিকাইল বলবে জিবরিল আলমিক মেরে ফেল ওদের দান কবজ করো কবজ করা হবে এরপর বলবে কে আছে আর বাকি বলবে আল্লাহ আল্লাহ ভালো জানেন কি বাকি আছে বলবে আমি আর আপনি আর কেউ নাই আল্লাহ আলমিন এবার মালাকুল মাউদ কেউ কি করবেন মেরে ফেলবে এটা তৃতীয় ফুৎকারের আগে মানে দ্বিতীয় ফুতকারে বাকি থাকবে মহান রব আলমিন আর কেউ জীবিত থাকবে না সবাই মরণশীল প্রত্যেককে যারা বলে যে না অলিরা মরে না যারা বলে যে না নবীগুন মরে নেই এরা জীবিত আছে নিঃসন্দেহে এটা বাতিল আকিদা এবং শিরকি আকিদা কারণ আল্লাহরব্বুল আরামিন তিনি অমর তিনি চিরঞ্জীব এই গুণটা একমাত্র আল্লাহ হরব্বুল আরামিনের এটা যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কাউকে দেয় বা অন্য কাউরি ব্যাপারে ভাবে যে নবীগুণ বা আল্লাহর ওয়ালিগুণ বা ফিরেস্তরা এরা মরবে না এরা মরণশীল না তাহলে আল্লাহর সঙ্গে তাকে শরিক করা হলো বলেন নউজ বিল্লা এবং একদল আছে হায়াতুন নবী বা এই ধরনের কথা মানুষের কাছে যায় আল্লাহর আলামিন ইসলাফিল কে জীবিত করে আবার বলেন ফুকদাও তৃতীয় ফুটকার দিলে এবার সবাই আবার হাসরের ময়দানে ওঠার জন্য সবাই আবার এবার রওনা হবে বন্ধু বোন তাহলে প্রত্যেককে মরতে হবে মরতেই হবে तब मरण मरभ मूल आज केलोचना मृत्यु मृत्यु अशुभ मृत्यु मरण का मरण मरण मरते चानी हाँ ममिन हो मुसलमान ना बेईमान काफेर मुनाफेक दशे रमजान চোদ্দশো উনত্রিশ সিজুড়ির যারা মারা গিয়েছে নিঃসন্দেহ তারা একটা মহৎ কাজে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মক্কায় তারা যাচ্ছিলেন ঠিক না শ্বশুর বাড়ি না মামা বাড়ি না খালু বাড়ি না আর বিদেশ না আর ইউরোপ আর আমেরিকা নয় বরং যাচ্ছিলেন এই পৃথিবীর সর্বপ্রথম ঘর সর্বশ্রেষ্ঠ স্থান তারা যাচ্ছিল কিন্তু বন্ধ রাখতে পারবে একই গাড়িতে সাতটি তাজা প্রাণ শেষ হয়ে গেল একই গাড়িতে কেউ কিছু ফেটে ছেড়ে ফিরে আসলো क्षत भाई फिर आसल सब कार ना हत पश्चिम सारा पृथ्वी जिन्हें भ्रमण कर सुल सारृथिवीर राजत्व जारे जो मालाकुल माओत মালাকুল মহৎ যখন তার মৃত্যুর সংবাদ মৃত্যু হয়ে গেল ওই লাঠি ধরেই দাঁড়িয়ে থাকলেন কারণ বাইতুল মাগদেশ তখন নির্মাণ হচ্ছিল মাসিদুল আকসা কারণ তিনি মারার খবর যদি দিনরা পেয়ে যায় কাজ বন্ধ হয়ে যাবে যে লাঠি ধরে দাঁড়িয়ে থাকলেন আল্লাহর বলে আপনি দেখেন মৃত্যুর পরেও লাঠি ধরিয়ে দিন তাকে বাচিয়ে রাখলেন কেউ মৃত্যুর পরে লাঠি ধরে দাঁড়িয়ে থাকে কি বলেন আপনারা নির্মাণ শেষ এদিকে খবরদার তোমাদের জন্য আল্লাহ ইসলামকে দিন হিসাবে নির্বাচিত করেছেন মুসলমান হওয়া ছাড়া তোমরা মরবে না খবরদার আল্লাহ তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং মোমিন মুসলমান না হয়ে তোমরা প্রকৃত মুসলমান না হয়ে মরো না তাহলে মৃত্যুটা বরণ করতে হবে কে বাদ যখন মারা যাচ্ছে মৃত্যুর ফেরস্তা এসে গেছে এবার তার মার কাছে একটা চিঠি লিখতেছেন লিখে বলছেন মা এই আমার চিঠিটা পেয়ে মৃত্যু সংবাদ পেয়ে তুমি কান্নাকাটি করবে না তুমি আফসোস করবে না কারণ এই পৃথিবীতে হয় সন্তান আর নয় উদ্ভিদ মানুষের সন্তান হোক পশু পাখির হোক ছেলে বাবাচ্চা হোক আর অথবা কিছু উদ্ভিদ সবাকেই মরতে হবে না মারে না একটা গাছ ছোট থেকে বড় হতে হতে কি সুন্দর আবার আস্তে আস্তে শেষ হয়ে যায় না হয় না সূর্য উঠে আবার ক্ষয় হয়ে যায় চন্দ্রটার সঙ্গে দেখেন মানুষের জীবনের অত্যন্ত মিল রয়েছে চন্দ্র কি দেখাই যায় না কুরবানের ঈদের চাঁদ আর রমজানের চাঁদ ভালো দেখতে পায় না অনেকেই কত গোল ছোট্ট হয়ে আস্তে আস্তে বাড়ে বাড়ে বাড়ে বাড়ে চোদ্দ তারিখের পূর্ণিমার দিন পূর্ণ হয়ে যায় ঠিক না জানি না আমরা এই চাঁদের মতো আমাদের জীবন মার পেট থেকে জন্মগ্রহণ করে এই পৃথিবীতে আসি বাড়তে বাড়তে যৌবনে পদার্পণ করি আবার নিচে নামতে নামতে बंदुक मृत्यु एमिन जिन हारिए एक नारने विधवार एक अभिशाप दिए जाए मृत्यु बाबा के विधवा बारे बान्धव के क्धु कत बी दुनिया के विदाय चले जाए बाबा जो मारा जाबार की ख्याल करी এই যে মৃত্যুর কথা এত মানে নিকটে মৃত্যুর চাইতে নিকটে এত কোন জিনিস নেই মৃত্যু যেরকম সবচাইতে বড় সত্য এবং সবচেয়ে মৃত্যু হলো নিকটে এর চেয়ে নিকট তোমার কয়জন মৃত্যুকে স্মরণ করি সারাদিনে কয়জন মৃত্যুকে স্মরণ করেছেন দনিয়া নি ব্যস্ত আহারে সবচেয়ে বড় সত্যটাকে সবচেয়ে বড় নিকটের জিনিসটাকে ভুলে গেলাম কিন্তু মৃত্যুকে কি আপনাকে ভুলে গেছে বলছে মালাকুল মত ফেরেসা কি যাবে কি বলেন আপনারা কাউকে আল্লাহ রাব্বুল আরমিন পানি দিয়ে ডুবিয়ে ফেরাউন যখন সাগরের মধ্যে নেমে পড়ল আল্লাহ রবুল আলমিন পানিকে নির্দেশ করলেন তখন ইমান এবং হারনের রবের প্রতি ইমান আনতেছি আল্লাহ রবিন জিবিল আমিনকে বললেন কাদা কিছু নিয়ে ফেরাউনের মুখের মধ্যে দিয়ে দাও আল্লাহ এখন ইমানের কাজ হবে ফেরাউনকে ডুবিয়ে মানলেন नू आराम कौमान के प्लावन दिए डूबिए ध्वस कर दिलेज के आसमान बसिए ध्वस कर ध्वस कर लें के कारण सम्पद के मटी धसिए शेष आजो भूमिकम्प दिए सुनमी दिए प्लावन दिए मानुष के कतो भाई आल्लाब्बीन আজ পৃথিবীতে মানুষকে আল্লাহ রব্লুল্লা আলমিন বিভিন্ন জনকে বিভিন্নভাবে ভাবে ধ্বংস করেছেন কি করে নাই আবু জাহালের সেই কর্তৃত্ব নেতৃত্ব বদরের প্রান্তে চোদ্দ বৎসরের শিশুর হাতে নির্মম ভাবে আল্লাহ কি করলেন দুনিয়া থেকে বিদায় করে নাই না তাহলে পৃথিবীতে কেউ বাঁচবে না ভালোরা না বন্দুরা সমস্ত নবীর রসুল মারা গিয়েছেন সমস্ত অলিরা মারা গিয়েছেন প্রিয় হাবিবহুরা সত্যের যিনি আলো দাতা আল্লাহর প্রিয় বন্ধু এত ভালো মানুষ দুনিয়া থেকে কিভাবে বিদায় হতে পারে ওমারের মতো মানুষ হাতে তরবার বলছেন যে বলবে আমার নবী মারা গিয়েছেন আমি তার শির উচ্ছেদ করে দেব পারে না অনেকে বাবা মারা গেছে পারে না বলে না ঠিক না সন্তান মরে যায় মেনিতে যেতে পারে না কি না কি হবে না চিৎকার করে বলে কিন্তু কোনো ফায়দা নেই ফায়দা আছে ফায়দা নেই মোটেই হবে বন্ধুগণ এই পৃথিবীতে কেউ বাচার জন্য আসে নাই জুলকার নাইন তার মার কাছে চিঠি লিখলেন মা তুমি কাঁদবে না দক্ষ করবে না কারণ এই পৃথিবীতে কেউ বাঁচার জন্য আসে নাই কেউ বাঁচার জন্য আসে না হয় সন্তান অথবা উদ্ভিদ একটা সন্তান বড় হয় ওই যে চাঁদের মতো আবার ক্ষয় হয়ে একদিন শেষ হয়ে যাবে আমি জুল কারণ সারা পৃথিবী বাদশাহ হয়ে আমার মৃত্যু ঘটিয়ে এসেছে মরতেই হবে কাজী বন্ধুগণ এই পৃথিবী ছেড়ে সবাকে যেতে হবে এই পৃথিবীর মায়া যান এই মায়ের পৃথিবীর ভালোবাসা এই পৃথিবীর সন্তান সন্ততি ছেলে মেয়ে স্বজন টাকা পয়সা বলেন আল্লাহ যখন মারা যায় সঙ্গে যায় ফিরে আত্মীয় স্বজন তিনটা জিনিসের মধ্যে কে আত্মীয়স্বজন কিছু ধন দৌলত কবর দেওয়ার জন্য কোদাল বালতি কিছু লাগে না লাগে না কিছু খন্তা টন্া বাঁশ আর আমল ফিরি যে চলে যাবে আপনার প্রিয়তমার স্ত্রী আপনার স্বামী আপনার বাবা আপনার মা আপনার বন্ধু বান্ধব সবাই ফিরে আসবে কেউ খবরে আপনার সঙ্গে শুবে না আপনার ধন দল সব চলে আসবে থাকবে একটা সঙ্গে সেটা হলো আমল সেটাই হল যদি মৃত্যুর স্মরণ আজকে আমরা ঠিক মতো করতে পারি এই মৃত্যুকে মৃত্যুর পরের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি পরীক্ষিত চালাক হতে পারি তাহলে আমার সঙ্গে থাকবে নয় ফিরে আসবে आल्लमी आल्लमी जमी बोलते ही आसल माल तीन प्रकृत माल कई सम्पद तीन टाइम जहाँ खेल खे हजम कर दिले गा तार्ष्टुष्ट हल दु नम्बरे जाल कपड़ दामी चशमा पोशाक पड़ल क्षय आदम यारक मृत्यू आग पर आनी आदमे चक्ष বা পেট ভর্তি হয় না ইল্লা তোরা মাটি ছাড়া যেদিন মাটির চাপা খাব কবরের নিচে যাব মাটির নিচে সেদিন আমাদের সব কিছু পূর্ণ হয়ে যাবে বন্ধুগণ মৃত্যুর চেয়ে বড় সত্য আর কিছু নেই মৃত্যুকে আলিঙ্গন করতেই হবে কি বলেন আপনারা না করবেন না যদি পৃথিবীটা দিয়ে দেন মালাকুল মাউতকে বাবা তোর বাবা বাপ কই তোর দাদা কই তোর শ্বশুর কই তোর চাচা কই সবকিছু বলি দুনিয়াটা নেও আমারে একটা সেকেন্ড একটা সেকেন্ড কি কর আমারে সময় দাও লা কাজ হবে না কোনো কাজ হবে না আল্লাহ রব্বুল আলমিন মৃত্যু যখন চলে আসবে এক সেকেন্ড আগে আর পরে হবে না লিকুল লিকুল্লোমাতজাল প্রত্যেকের একটা নির্দিষ্ট সময় আছে এর একটু লায়সটা আপনারা এর জন্য প্রস্তুতি আমাদেরকে সর্ব মুহূর্তে যে কোন মুহূর্তে এখন কে মুহূর্তে রাজ্য আছেন এই মুহূর্তে মারা গেলে मूर्ति तो राजी राजी मत आना मरारहज ना मेह तुम दिन की चले आस दिए मान नी हमारे नबी के मुख दिए सहज आस कठिन कठिन कठिन बंधुक मृत्युर प्रस्तुति मैंने परीक्षार हले जरा भलो छात्र भलो प्रस्तुति ग्रहण कर परीक्षार हले खूब आनंद जाए कीक्षा दीब और कब रेजल्ट कब रेजल्ट कर सवार खबर दिए किब आनंद पा और जा रहा लेखा पढ़ा ठीक मत करें जरा फाकी फुकी भलो मिथिल करना परीक्षा देना আরো পরে দেরি করতে হবে একটা ওটা বিভিন্ন দেখেন না ইউনিভার্সিটিতে চার বছরের পড়া দশ বছর লেখাপড়া করলে প্রস্তুতি কারণ মৃত্যুর পরের যে বাড়িটা ঘরটা আমরা তৈরি করি না বন্ধুগণ একজনের যদি বাড়িটা খুব সুন্দর হয় ডেকোরেশন যদি খুব মরম মনোরম হয় তো ওই বাড়িতে যেতে ইচ্ছা করবে না বাড়ি থেকে ভাবতে ইচ্ছা করবে যেতে ইচ্ছে করবে কিন্তু মৃত্যুর পরের যে কবর এই কবরের এই দুনিয়ার বাড়ির ডেকোরেশন করলাম এসি লাগালাম ফ্যান লাগালাম কত জাঁকজমক করলাম বিদেশ থেকে বিভিন্ন ধরনের জিনিস নিয়ে গিয়ে সেট করলাম এই বাড়িতে তো যেতে ইচ্ছা করবে কিন্তু কবর বাড়িতে কি এসি লাগাইছেন বাতি জ্বলছে কারেন্টের সুইচ আছে ঠান্ডা গরম হাওয়া আসবে না গরম আপনি যদি দুনিয়ার একশোটা এসি লাগান কাজ হবে না সমস্ত এসি যদি তার কবরে সেট করে দেওয়া হয় ওই কবর ঠান্ডা হবে না ওই কবরে ঠান্ডা হতে পারে শুধুমাত্র মৃত্যুকে যদি ঠিক স্মরণ করে মৃত্যুর করতে পারি তাহলে বন্ধুগণ আজ আমাদের এই চির সত্য কেন আমরাছি সেটা একটু পরে আলোচনা করি তার আগে বলি বলছিলাম মৃত্যু কয়েক প্রকার দুই প্রকার একটা শুভ মৃত্যু আর একটা হলো অশুভ মৃত্যু বন্ধুগণ আলোচনা করলে অনেক সময় লাগবে মৃত্যুর কথা বলতে গিয়ে একজন বর্ণনা করছে মৃত্যুর কথা বলছেন যে মৃত্যুটা একজন মানুষকে যদি তলোয়ার দিয়ে হত্যা করা হয় এর চেয়ে কঠিন মৃত্যুর জ্বালা একটা মানুষকে যদি মাথার উপরে করাত দিয়ে দুঃখণ্ডিত করা হয় দ্বিখণ্ডিত করা হয় কঠিন না কঠিন না আপনারা এখানে দাঁড় করে দিয়ে দুইজন করার টান্তি লাগে কি বলেন কঠিন না বেশি কঠিন হলো মৃত্যুর জ্বালা একজনকে যদি দাঁড় করে দিয়ে চোদ্দিক থেকে দিয়ে দিয়ে তার কানটা হাটটা পাটা সব কেটে নেওয়া হয় একটা একটা করে কষ্ট না কষ্ট না প্যাচে বেশি কষ্ট হলো কি মৃত্যুর কষ্ট এজন্য বন্ধুগণ রসুল্লাহ সলাতাল মৃত্যুর সময় বলতেছিলেন ওয়াইনাল মা মৃত্যুর বড় কঠিন জ্বালা মৃত্যুর কঠিন জ্বালা কঠিন শাস্তি বলা হয় কি হকিন এই সত্য মৃত্যু তোমার কাছে এসে গেছে মৃত্যুর জ্বালা মৃত্যুর কঠিন শাস্তি যা থেকে তুমি কি পালিয়ে যেতে পালিয়ে যাওয়ার চেষ্টা করো কলিন যে মৃত্যু থেকে তোমরা ভেঙে যাও এই মৃত্যু তোমাদেরকে গ্রেফতার করবে এই নামা থাকুন যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে আক্রমণ করবে যদি তোমরা লোহার সিন্ধুকের মধ্যে পৃথিবীর আজ গবেষণা অনেক গেছে না নাই মানুষ চন্দ্রে যাচ্ছে দুনিয়ায় কত কিছু তৈরি করেছে কিন্তু মৃত্যু থেকে বাঁচার মতো কোন থিউরি কি কেউ আজ গবেষণা করতে পেরেছে এই বড় বড় ইঞ্জিনিয়াররা দুনিয়া থেকে যায় না যায় না যে ডাক্তাররা অপারেশন করে চিকিৎসা করে কত মানুষের চিকিৎসা করে এরা আরো হয়তো দশ বছর বিশ বছর বাঁচে समस्त डाक्टर आ दुनिया बेची थे चले जाए चले जाए बृत्यूर कबल थे बातर कोई मृत्यु के आल्वन करना करें मृत्यु ना ना के नान ना कर फारुक रज सामने एक व्यक्ति आली राज जिज्ञेस कर लोन मानुष सत्य के घृणा कर रहा पालाई जाए लोकता कम ख्याल करेंगे उमर फारूक रज सलीह सीम प्रश्न तब आलिज्लाहम केिज्ञेस घृणा कर आल्लाहम पालाई जा लोक तो सम्पर् मतमत लोक तो भार्लोक তোমার ফারুক বললেন কেমন করে দেখেন সবচেয়ে বড় সত্য কি সবচেয়ে বড় হক কি মৃত্যু আর এই মৃত্যু কে সবাই ভয় পায় না না ঘৃণা করা না করে না যদি কার বিপদ আপদ হয় মৃত্যু কামনা করা যাবে আল্লাহ নবী আলাই বলেন নজর যদি কোন বিপদ আপদ আছে মরে না প্যারালাইসিস বাক ক্যান্সার বা গ্যাস্ট্রিক বা যে কোনো কঠিন অবস্থা এই অবস্থাতে মৃত্যুকে কামনা করা যাবে না বলা আল্লাহরে আল্লাহ কেন অনেকে বলে আল্লাহ এই কেনা না না চলবে না হারাম মৃত্যু কামনা করা যাবে না বলা যাবে না আল্লাহকে মেরে ফেলা বুদ্ধাম যদি মৃত্যু কামনা করতেই হয় তাহলে বলবে আল্লাহনি আর মৃত্যু যদি আমার জন্য কল্যাণ করা হয় তাহলে তুমি আল্লা মাকে মারো বলা যাবে আমার মেরে ফেল যদি জীবিত জীবন থাকাই আমার জন্য কল্যাণ করা হয় আমাকে জীবিত রাখো আর মরে যাও যদি কল্যাণ করা হয় তাহলে আমাকে মেরে ফেলো বলা যাবে আমার আমরা মেরে ফেলোবো কাল্লা মেরে ফেলোবো ওরে শেষ করো কেনে রেখেছো এর দেওয়া ফাইদা কি না যেরকম কমিউনিস্টদের কমিউনিস্টদের যেটা রোল হল যখন বুড়া বুড়ি হয়ে যাবে উপার্জন করতে পারবে না বসে বসে খালি খাবে এদেরকে বাস ফায়ার করে মেরে ফেলতে হবে খানা খাওয়া যত বসে বসে খাবে না হোক চাই দাদা হোক চাই নানি হোক চাই মা হোক চাই যে হোক না কেন্নাত বাবার পায়ের নিকটে জান্নাত বরং তাকে যত আল্লাহ জীবন দিবে যত দীর্ঘদিন বাঁচবে তত জান্নাতের পর সেরকম হয়ে যাবে আল্লাহ এই হলো আমাদের শিক্ষা তত বেশি ওর কি প্রয়োজন সবার চাইতে বেশি করে তাকে কি করতে হবে সমাদর করতে হবে বন্ধুগণ তাহলে মৃত্যু যদিও সত্য তবু এই মৃত্যুকে কেউ পছন্দ করি না এই মৃত্যুকে আমরা না মৃত্যু থেকে আমরা আমরা মৃত্যুকে ভুললে ও মৃত্যু কি আমাদেরকে ভুলেছে তখনই ভুলেও নেই বন্ধুগণ বলছিলাম মৃত্যু কয়েক প্রকার দুই প্রকার শুভ মৃত্যু আর একটা হল অশুভ মৃত্যু আমরা সংক্ষিপে শুধু জানি শুভ মৃত্যুটা কি এবং অশুভ মৃত্যুটা কি আল্লাহ আল্লাহ হাবাহা লিখা আল্লাহ লেখা যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা পছন্দ করেন আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করা পছন্দ করেন অর্থাৎ যে মরার জন্য প্রস্তুত মরতে চাই শুভ মৃত্যু কল্যাণ কর মৃত্যু সেই ব্যক্তি আল্লাহ পছন্দ করেন সে আল্লাহ করেন আল্লাহ আলম তার সঙ্গে কি সাক্ষাৎ করাকে অপছন্দ করেন মা এসা বললেন কথাটার অর্থ কি কিভাবে মৃত্যুকে ঘৃণা করে আল্লাহ বলেন দেখো আমরা তো সবাই মৃত্যুকে ঘৃণা করি এরপরে আল্লাহর সঙ্গে সাক্ষাতের ব্যাপারটা কি দেখো যখন আল্লাহ আল্লাহ আল্লাহর সন্তুষ্টি আল্লাহ তাই আল্লাহ তার সঙ্গে তাকে সেও মরতে আল্লাহ তাকে পছন্দ করে তাকে গ্রহণ করার জন্য আর যখন কোন কাফের কে আল্লা আল্লাহর সন্তুষ্টির সংবাদ দেওয়া হয় তখন তো সে কি আর এটাকে পছন্দ করে না তাই আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করা পছন্দ করে না বন্ধুগণ শুভ মৃত্যুটা আবার তিন প্রকার একটা লাল মৃত্যু কি মৃত্যু আর এই মৃত্যুটা কি যারা আল্লাহর তৌহিদকে কায়েম করার জন্যে মুসলিমদের সঙ্গে যুদ্ধ করে অমুসলিমদের সঙ্গে যুদ্ধ করে জেহাদের ফিল্ডে যারা মারা যায় एर लाल मृत्यु आल्ला दुआ करत तुम्हें शहदात मृत्यु दान कर नबी मोहम्मद्लम शहर मदीना मृत्यु हाफसारा लाना रसुली कह बाबा तुम शहीद अब रसुला मरते चाओ, चाओ कथा मदीना जिहाद नाई बोलत देखो अल्लाह रबुल आलमीन चाहले कहें तमार फुक शहीद हुए मारा गदीनाते प्रमाण कर सत्तर जन मानुष केहत्तर जन के सुपारिशतर जनता हुर देव तरह अनेकगुली फजिलतर कथा वर्णना कर लाल मृत्यु কাজে আমাদের কামনা করতে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আল্লাহ তোমার তৌহিদকে তোমার দিনকে তোমার তৌহিদের পতাকাকে জমিনের উপরে পথপথ করে উড়ানের জন্যে আমি আমার শরীরের তাজা রক্ত দিয়ে তোমার রাস্তায় শহীদ হতে চাই এখনকার ওই রাজপথের শহীদ না মিছিল করতে গিয়ে মরে গেল আর এটা করতে ওটা করতে গিয়ে না এই শহীদ না সত্যিকারে আল্লাহর দিনের জন্য ভাষা আন্দোলনের জন্য নয় दे स्वीन जो नई मिशिल जेहदला भाईर हरकतुल मुजाहिद जेहर नामे जाने जरा उल्टो पाल्ट करते जेहद नये सत्यारे जा जेहदले जेहर शर्त मोताब सत्य मारा जाए हो हो लाल मृत्यु दिन नम्बर हल सबुज मृत्यु এটা হলো মৃত্যু না কিন্তু শাহাদাতের যারা কি পায় হয়ে না না কিন্তু পায়ের কি এরা মর্তবা মর্যাদা পায় এগুলি অনেক এর মধ্যে যারা আল্লাহর রাস্তায় জেহাদ করতে করতে ফিল্ডে মারা যায় নাই কিন্তু বাড়িতে বা ঘরে বা রাস্তায় মারা গিয়েছেন যারা গাজী এই গাজীরা কি এদের মৃত্যু নিঃসন্দেহে এদের গিরের মৃত্যু ঠিক এইভাবে যারা ডুবে মরে যায় যারা চাপা খেয়ে মরে যায় এবং নিঃসন্দেহে আমাদের এই উমরা বাসে যারা মারা গিয়েছেন ম্যাক্সিমাম সবাই চাপা খেয়ে মারা গেছে গাড়ির থেকে এরা পড়েছে গাড়ি এদের চাপা দিয়েছে এই চাপা খেয়ে এরা মারা গিয়েছে আল্লাহ নবী আলাতাম বলেন যে সাহেবুল হাদম অশাহী সব আর সোহাদ আলহামদে শহীদ পাঁচজন আলমাত যারা পেটের ব্যথায় মারা যায় পেটের পীড়ায় মাতুন যারা কি বলে মাতুন বলা হয় যারা মহামারী রোগে মারা যায় অলমতুন যারা পেটের পীড়ায় মারা যায় অলগারাক যারা ডুবে মরে অসহেবুল হাদম যারা কোন জিনিসের চাপাখে মারা যায় অশীদাহ এই ধরনের প্রায় আঠারো জন আঠারো প্রকার শাহাদাত যেটা কি শহীদের মর্তবা পায় এইভাবে যারা যে সমস্ত মহিলারা বাচ্চা পেটে থাকা অবস্থায় মারা যায় অথবা ডেলিভারির সময় মারা যায় এই বাচ্চারাও কি এই এই মারাও শাহাদাতের এরা মর্যাদা পাবে এইভাবে যারা পুড়ে মারা যায় অনেক সময় দাহ হয়ে পুড়ে মরে যায় না মানুষ মরে না এরাও শাহাদাতের মৃত্যু পাবে এইভাবে যারা এক প্রকার অসুখ হয় পাজরে ए बड़ो बड़ फोड़ा नीचे पानी खूब जरा जंत्रणा करा मारा जा रा जक्षा रोगे मारा जाए ममिन काफे बेईम्वा ममिन मुसलमान ये जरा मारा जा मृत्यु सबगरी हल कि ग्रीन मृत्यु सबूज मृत्यु ए सौभाग्य रही है यह भाव जरा मारा जा रक्षा करते गए निजे माल के रक्षा करते गए निजे समत के रक्षा करते ग्रीजे मे निज बन जार हमला कर रक्षा करते गये सम्पद के रक्षा करते गये दिन के रक्षा करते गांधा मारा जाए कि शहदात की मर्त्या लाभ कर मृत्यु एर पर मृत्यु सेल कि सदा मृत्यु कि मृत्यु सदा कल ना এটা হল যারা মৃত্যুর সময় তালকিন দাও কারণ সর্বশেষ লাহ পরে মরতে পারবে সে ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করবে এই বন্ধুগণ দেখা যায় আমাদের ভাইরা বর্ণনা করতেছিলেন যে যখন বাসটা উল্টে গিয়েছিল তখন একটা শব্দ আসতে ছিল সবাই তখন পড়তেছিল। আমরা করব মৃত্যু দান করবেন আমরা বলতে পারবো না কারণ আজকে কিন্তু রাস্তাঘাটে যেখানে মরে শহীদ বলি আমরা অমুক শহীদ অমুক শহীদ অমুক শহীদ শহীদের কিন্তু যায় নাই বলা এরকম শহীদ কারণ শহীদ বলা মানে তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া আপনি কি জান্ন সার্টিফিকেট দেওয়ার অধিকার আছে কাউকে मृत्युबर आशा करी भाईरा जरा मारा गल्ला आलमीन ते शहद शाह मृत्यु दान कर शेष कथा जो लाइल है তাহলে তার মৃত্যুটা সাদা মৃত্যু হয়েছে বলে আমরা ধরে নিব এরপরে যেটা হলো মমিন ব্যক্তির মারার সময় যদি দেখেন কোনো মৃত্যু ব্যক্তির কপালের মধ্যে কি ঘাম বলেন যে আলহামদুলিল্লাহ মমিন যখন মরে যায় তার ঘামে এই কপালের মধ্যে ঘাম আসে দেখবেন এটা বাস্তব যারা প্রকৃত মমিন মৃত্যুর পরে তাদের এই কপালের মধ্যে কি ঘাম আসবে এবং অনেকের সুগন্ধি বা বিভিন্ন ধরনের বর্ণা অনেকে দিয়ে থাকে জুমার দিনে বা রাত্রি যদি কেউ মৃত্যুবরণ করে আল্লাহ মুসলিম জুমাউলাত জুমার দিনে বা জুমার রাত্রিতে যে মুসলমান মারা যাবে সে কবরের ফিতনা থেকে কি থাকবে নিরাপদে থাকবে অর্থাৎ তার মৃত্যুটা শুভ মৃত্যু বলে আমরা ধরে নেব এইভাবে যদি কেউ দিনের কি বলে পাহারা দেয় যদি কেউ বর্ডারে মুসলিম দেশের বর্ডারে কাঁপেররা হামলা করতে পারে বলে বর্ডারে বা যুদ্ধক্ষেত্রে রাত্রিবেলা যারা পাহারা দিতে দিতে গিয়ে যদি মারা যায় এই অবস্থায় মৃত্যুটা কি হবে সারা মৃত্যু হবে এইভাবে যদি কেউ কোন ভালো কাজ করা অবস্থায় মারা যায় কোরআন পড়তেছিল পড়তে পড়তে মারা গেল তাহাজুদ পড়তেছিল পড়তে বলতে মারা গেল রোজা অবস্থায় মারা গেল ওমরা করা অবস্থায় মারা গেল হজ করা অবস্থায় মারা গেল দাওয়াত করা অবস্থায় মারা গেল ওয় নিহত মানুষকে দিন শিখাতে গিয়ে মারা গেল কোরআন শিক্ষা দিতে গিয়ে মারা গেল যে কোনো ভালো কাজ করা অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে ওই ব্যক্তি কি জান্নাতি ওই ব্যক্তি জান্নাতির আলামত নিয়ে মারা গেল এটা আমাদের ধনীতে হবে এটা সারা মৃত্যু ইনশাআল্লাহ এখন যে বিষয়টা আমরা আলোচনা করতে চাই সেটা হলো যে এই যে ভালো মৃত্যুর জন্য কি করা দরকার কি আপনার ভালো মৃত্যু চান না চান না সাদা চান কমপক্ষে তো সাদা মৃত্যু চান ঘরে বসে আরেক গ্রিন বা সবুজ মৃত্যু না হোক লাল মৃত্যু না হোক কমপক্ষে তো মমিন হয়ে মরতে চাই না চাই না এজন্য করণীয় এক নম্বর খেয়াল করেন আমার সঙ্গে এক নম্বর হলো আল্লাহর আনুগত্য করা সর্বদা আল্লাহকে ভয় করা এবং তৌহিদ বিশেষ করে জানা কারণ তৌহিদের উপর যদি মৃত্যু হয় তাহলে মারা হয় তার জন্য আল্লাহ ঠিকানা কোথায় জাহান্নাম আর যে ব্যক্তি তৌহিদের উপর মারা যাবে মাম্মা তো আওয়ালাম শেখ বি যে শিরিক না করে মারা যাবে তৌহিদের অবস্থায় মারা যাবে তার ঠিকানা হবে কি জান্নাত এজন্য বন্ধুগণ আমাদের কি করতে হবে যে সবচেয়ে বড় যেটা কঠিন কুফুর সিরিক এবং সিরিকের যত প্রকার যত হারাম এই সমস্ত কার থেকে বিরোধ থাকতে হবে এবং যত ভালো কাজ আমাদের করার চেষ্টা করতে হবে তাহলে এবং বিশেষ করে তোবা এখনই এই মুহূর্তেই তোবার কোনো সময় নেই কার কোনো সময় আসবে তোবা করার আপনি কি জানেন যে কালকে আমি তোবা করব ও পুরো যখন হবে তখন তুমি তো বা করে নিবে কেউ কি গ্যারান্টি দিতে পারবে যে আমি এক সেকেন্ড বেঁচে একদিন এক মাস এক সপ্তাহ তাহলে যত দ্রুত তো করে নিয়ে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাওয়া मृत्यु मृत्यु नेक मानुष्ट संगे रखियो नाम दुआ करा जाहार मृत्यु जिन तक है मृत्यु जिनार मृत्यु जिन शुभ मृत्यु आल्ला दुआ करा सर्व समय যেভাবে উমার ফারুক দোয়া করেছিলেন কি আল্লাহ করেছিলেন তার আবার আপনি আশ্চর্যের মৃত্যু চান কেমনে কিন্তু আল্লাহ তাকে তাও দিয়েছিলেন নাই এই দুই নম্বরে করণীয় কি বেশি বেশি করে দোয়া করে আল্লাহ আমার মৃত্যু যেন শুভ মৃত্যু হয় আমার মৃত্যু যেন অশুভ মৃত্যু না হয় তিন নম্বর করণীয় এই শুভ মৃত্যুর জন্য আমাকে জাহের এবং বাতেন ভিতর এবং বাইর আমার ইমান এবং আমার আমল সবকিছু করার জন্য আমাকে প্রচেষ্টা করতে হবে আমাকে শ্রম দিতে হবে আর চার নম্বরে হল তিন নাম্বার নাম এই তিনটা কাজ যদি আমরা করতে পারি তোবা করে আমরা আল্লাহর আনুগত্য করতে পারি দুই নম্বরে আমরা ভিতর এবং বায়ের ঠিক করতে পারি तीन नम्बर दुआा करते शुभ मृत्यु अवश्य हो इंशाला तोबा ना पापर बोझा हराम क्ज करते गान गई गई गान गई मरेना मद पान कर मातार अवस्था मारा जाए जै? मारा जाएगा मारा जाने अवस्था मारा जाए बंधुक जो मारा जाए किलो आपनारृत्यु अशुभ मृत्यु और ये मृत्यु मानी तरह पर बड़ कठिन की, की बंदुगण क्यों अशुभ मृत्यु मृत्यु दिन नहीं आखिर आल्ला जहां मारा जाए अस्वीकार मारा जाए तो कठिन अवस्था और एक हल की दुनिया के भल दुनिया मोहब्बत नहीं जो मारा जाह जमीटा रेखे दिए लाभ हो অমুকে কাছে দশ পাঁচ হাজার একজন গায়ক ছিল মৃত্যুর সময় এসেছে ওকে লাই লাল্লা পড়তে বলে ও লাই লাল্লা না পড়ে ও তানার তানার ওই যে পাদা নেশা ওই সমস্ত গান গাইতেছে আজ তো আমাদের ছেলে মেয়েদেরকে গান শেখানো একটা যেন এটা জন্য একটা ভদ্রতা এটা জন্য সামাজিকতা এটা জন্য একটা স্ট্যাটাস এটা যেন একটা কি সামাজিক ভাবে খুব বড় আর কি বোঝানো হয় ওকে কোরআন পোড়া শিখানো হয় না গান গাইতে গাইতে মরে যাবেন বন্ধুগণ এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে অশুভ মৃত্যু যেন আমাদের না হয় এই অশুভ মৃত্যু থেকে বাঁচার জন্যে আমাদের কি করতে হবে সেটা আমি একটু পরে বলছি তার আগে যেটা বলবো অশুভ মৃত্যু হয়েছে কেমনি বুঝবো जहां नाम मृत्यु का मृत्यु मृत्यु आकीदाको नष्टि मन ना, ना आल्लाबीरा जीवित था, था मारे अमर एरा नबीरा अमर हयातुल नबी हायतुल्लाउलिया नूर नबी प्रेम छवि क्यों जो फाना फिल्ला মানে আল্লাহ আল্লাহকে ভালোবাসতে করে এমন মিশে যাবে আল্লাহ কোনো মৃত্যু এইভাবে যারা হেদায়ত থেকে কল্যাণ থেকে সরে গিয়ে বক্রপথে আল হিমালীন সিরাজ মুস্তাকিম বাদ দিয়ে ইহুদিদের রাস্তায় খ্রিস্টানদের রাস্তায় মারা যাবে এদেরও পরকাল বড় কঠিন এদের মৃত্যুটা অপমৃত্যু ঠিক এইভাবে যারা পাপ কাজ করতে করতে পাপের উপরেই মারা যাবে এই তিনটা অশুভ মৃত্যুর মূল কারণ বা একটা আলামত এক নম্বর আলামত যার আকিদা নষ্ট এবং আমাদের আর সবচেয়ে বড় যেটা জিনিস আমাদের আকিদা কি করা সংশোধন করা কারণ আমাদের আকিদার মধ্যে এত যারা বলে আল্লাহ নিরাকার এরা মারা গেলে নিঃসন্দেহ এদের মৃত্যু অশুভ মৃত্যু হবে যারা বললে আল্লাহ সর্বত্র বিরজমান নিঃসন্দেহ এরা অশুভ মৃত্যু হবে যারা এই ধরনের বাতিল আকিদা নিয়ে মারা যাবে যারা বলে দিনের বাতেন এবং অশুভ মৃত্যু হবে যারা বলে বিভিন্ন বাতিল রয়েছে বিভিন্ন জিনিসকে কেন্দ্র করে নিঃসন্দেহেদের মৃত্যু বাতিল হবে যারা সত্যকে বাদ দিয়ে অসত্যের উপরে যারা পা করতে করতে মারা যাবে নিঃসন্দেহেদের মৃত্যুটা কি হবে অপমৃত্য হবে আমি লাগতে শুধু আপনাদের কাছে দুইটা পয়েন্ট সংক্ষিপে বলবো কেন আজকে আমরা মৃত্যুকে ভুলে গিয়েছি মৃত্যুকে স্মরণ করি না কেন রমজান মাসে রমজান মাস জিজ্ঞেস করলাম একদিন প্রোগ্রামে সারা দিনে মৃত্যুকে কে স্মরণ করেছেন প্রায় দুইশো আড়াইশ লোক ছিল একজনে হাতে থাকে পারল না সারা দিনে একবারও মৃত্যুর কথা স্মরণ করেনি আমরা আজও যদি আমরা পরীক্ষা শুরু করি এখানে তাই বন্দের হোক বা ভাইদের হক দেখা যাবে মৃত্যুর কথা আমরা স্মরণ করি না কেউ মৃত্যুর কথা স্মরণ করলে ফিল্মের সামনে বসে ফিল্ম দেখতে পারে মৃত্যুর কথা স্মরণ করলে কেউ সুদ ঘুষ খেতে পারে মৃত্যুর কথা স্মরণ করলে উসমান রাজিয়া তাল আনহু মৃত্যুর কথা স্মরণ করে কানতেন কবরের পাশ দিয়ে গিয়ে কান্তে কানতে দাড়ি ভিজায় দিতেন বলতেন জাহ্নাত জাহ্নামের কথা শুনলে আপনি কাঁদেন না আর আপনি মৃত্যুর কথা শুনে কাঁদেন কেন তাই দেখো মৃত্যু হলো আখেরাতের প্রথম মন্দির এখানে যে নাজাব পাবে পরে নাজাত পাবে এইখানে যে ফেঁচে যাবে আর ফেল করবে আর নাজাতের কোনো উপায় নেই এবং আল্লাহর নবী থেকে আমি শুনেছি সবচেয়ে কঠিন সবচেয়ে কি বলো কি বলে বিভৎস অবস্থা হলো কি কবরের অবস্থা কমরের চাইতে বিভৎস অবস্থা কিছুই থাকবে না এই জন্য বন্ধুগণ আমার আব্দুল আজিজ আবার কান্দা থামলে বললেন বাবা আবার পড়ো কি পড়বো বলে সুরা কাপ পড়ো আবার যখন আজ পর্যন্ত আবার কানতে কানতে তিনি অস্থির উমার ফারুক রাজুল্লাহ আনহু উমার ফারুক রাজুল্লাহ আনহু আল্লাহর ভয়ে কবরের ভয়ে মৃত্যুর ভয়ে এত কান্তেন, যার নামের ভয়ে যে তার এই দুই চোখ দিয়ে দুইটা কি নদীর নহর হয়ে গেছিল আপনার বালিশ ভিজে গিয়েছে একজন একজনের বাড়ি বেড়াতে গেছে গিয়ে দেখে কার্পেট বা বিছানি বা কি বলে সব বা পাটি যায় আছে ভিজা তুমি এত বড় একজন খারাপ মানুষ যে তোমার স্বামী যেখানে নামাজ ই করে এই বাড়িতে চলাফেরা করে ছেলেমেয়েরা এখানে তোমার পোলার পেশাব করে দিয়ে ভিজাই রাখছো কয় দেখো এটা আমার পোলার পেশাব নয় এটা আমার স্বামীর রাত্রের কান অসুর পানি দিয়ে এটা ভিজে গিয়েছে কান্তে এদের ভিজে যেত এদের ভিজে যেত কিন্তু আমরা আমাদের অন্তরে শর্ত যে মৃত্যুকে দেখে আজ কত মানুষকে আমরা খবর দিলাম কত মানুষকে জানাজা পড়লাম কত এক্সিডেন্ট দেখলাম কত কিছু শুনলাম কিন্তু আমাদের চোখে এক ফোটা পানি আসে না কেন আসে না এক নম্বরে ইমান দুর্বল মৃত্যুকে স্মরণ না করা এক নম্বর কারণ কি দিন সম্পর্কে আল্লাহ আমাদের জ্ঞান নেই যার ফলে আমরা মৃত্যুকে ভড়িয়ে গেছি তিন নম্বরে আমরা আজকে বিভোর আজকে আমরা ঘুমাই আছি অচেতন এগুলি চিন্তাই করি না এ নিয়ে আমাদের কোনো টেনশনে নেই তিন নম্বর চার নম্বরের কারণ হলো কি দুনিয়াকে আখেরাতের উপরে অগ্রাধিকার দেওয়া কি বলেন তাই না দুনিয়া দুনিয়া দুনিয়া দুনিয়া আহ দুনিয়ার মায়াবি জালে আজকে আমরা পড়ে গিয়েছি যার ফলে আমরা ফিল্ম ছাড়তে পারি না পাপ ছাড়তে পারি না বেনামাজি থেকে আমরা নামাজি হতে পারি না মিথ্যা ছেড়ে সত্যবাদী হতে পারি না হারাম খাওয়া ছেড়ে হলাল খাওয়া করতে পারি না কারণ আমরা এই ছোট্ট দুনিয়াকে কয়েকদিনের দুনিয়াকে এই জন্য আল্লাহ বলেন আল্লাহ কি বলতেছেন আর এই দুনিয়ার জিন্দি বড় ধোকার জিন্দগি এই ধোকার জিন্দগিতে মানে ধোকা মায়াবিজালে পায়ে আমাদের ফাঁদ পড়ে গিয়ে दस बस बस विदेश यूरोपिया दुनिया बंदा जार्मानी बिराट आशा आखिर भूलिएम्बर जी हल कि আমাদের প্রবৃত্তির অনুসরণ মনে যা কয় তাই করি প্রবৃত্তকে আমরা খোদা বানাই নিয়েছি আল্লাহকে বাদ দিয়ে প্রবৃতিকে যারা খোদা বানাই নিয়েছে এর চেয়ে যে বড় পদ্যস্ত হতে পারে না এরা মৃত্যুর কথা স্মরণ করবে না এরপরে যেটা কারণ হল কি শৈতানের বান্দা হয়ে যাওয়া আর শৈতান হয় মানুষ শৈতান বা জিন শৈতানের বান্দা হয়ে আমরা আজ গোলক ঢাকার ধাদাতে আমরা পড়ে আছি যার পরে মৃত্যুর কথা স্মরণ করি না এরপরে হল কি দিন থেকে অনেক দূরে আমরা দিন থেকে কোরআন হাজিজ থেকে সত্য থেকে অনেক দূরে যার ফলে আমরা মৃত্যুকে ভুলে এর এরপরে হলো কি দুনিয়ার বিষয় নিয়ে আমরা ব্যস্ত গেছি আর লাস্ট যেটা হলো আমাদের বন্ধু বান্ধব ঢাকাতে বলেন যে বড় লোক হয়ে গেছিস অমুক তমুক এই সে আমাকে দেখা করিস না আমার দেখা না করার কারণ ওইখানে গেলে দুনিয়া ছাড়া উনি তো দিনের কথা আমার কাছ থেকে শুনবেই না শুধু দুনিয়া কয়টা বাড়ি করলো কি করলুক এই সেই পাশ্চাত্যে কাপের দেশে ওরা কবর স্থানটাও কি করে দূরে রাখে পাঁচশো একশো কিলোমিটার দূরে যাতে করে কোনো কারণে এবং ওই আশেপাশে কোন রাস্তা থাকবে না একবার তো কবর দেখলে তো স্মরণ হবে ওটাও রাখা যাবে না এইগুলি কারণ হচ্ছে কি মৃত্যুকে স্মরণ করা এবার আপনাদেরকে মৃত্যুকে স্মরণ করা কেন এই জিনিস নিয়ে লেখাপড়া করবেন তাহলে মৃত্যুর কথা স্মরণ হবে না হবে না দুই নম্বরে হলো দুই নম্বরে হলো জানা যায় হাজির হওয়া কেউ যদি মারা যায় জানাজার খবর পান তাহলে জানাজাতে হাজির হওয়া এবং জানা যাতে হাজির হলে কি মৃত্যুর কথা স্মরণ হবে না হবে না অবশ্যই চোখে পানি আসে দিল নরম করে তোমাদের মৃত্যুর কথা স্মরণ করে দেয় এরপরে যেটা হলো কি মহাসবা তত্মসমালোচনা করা আহরে আপনি রাত্রে সরল সবাই চিন্তা করেন আমি এখন মারা গিয়েছি स्त्री क्या स्त्री स्वामी स्वामी स्त्री से बाबा ऐलें बंधु बार कथा भावते आप मारा गए गरम पानी आप गल गुसल शेष कपून पड़ाना हम शेष এবার আপনাকে নিয়ে গিয়ে কবর দিয়ে আপনাকে ঢেকে দিয়ে সবাই চলে আস্তে একাই রেখে এমন ভাবে কি কেউ আমরা আত্মসমালোচনা করি না প্রতিদিন করেন সবার সময় চিন্তা আমি মরে গেছি এখন আমার করার কি আমাকে এখন সবাই ঘাড়ি করে কবরে নিয়ে দিচ্ছি কবর আমি একাই দানি মাটি বামে মাটি নিচে মাটি বিছানা নাই খাট নাই বউ নাই বাচ্চা নাই সব এই যদি আত্মসমালোচনা করি তাহলে মৃত্যুর কথা স্মরণ হবে না হবে না অবশ্য হবে এরপরে হলো কি দৈনিক যে মানুষ মারা যায় সংবাদ পান এই সংবাদগুলি গুলি শুনে রেডিওটির হোক টেলিভিশনে হোক আমরা খবর শুনি কিন্তু কোনো অনুভূতি হয় না এমন হয় না হয় না আপনাকে কি করতে হবে এই মৃত্যুর সংবাদ শুনে নিজের মৃত্যুর কথা স্মরণ করতে হবে এইভাবে ভালো বন্ধু বান্ধব যারা মৃত্যুর কথা খেরাতের কথা দিনের কথা রসুলের কথা কোরআনের কথা শিখাবে এদের সঙ্গে স্পর্শে থাকতে হবে এরপর আর একটা হলো কি বেশি বেশি করে সময় করে কি হসপিটালকে হসপিটালে যাওয়া হসপিটালে গিয়ে দেখেন কাউরে নাকে সেলাই কাউরি হাতে কাউরে পায়ে কারোর পা নাই কার হাত নাই এই যে কঠিন অবস্থাগুলি দেখে মৃত্যুর কথা স্মরণ হয় না হয় না এই জন্য কি করবেন মাঝে মাঝে কি করবেন সুযোগ করে হসপিটালে গিয়ে জরুরি জরুরি ওয়ার্ডে হোক বা যখন দেখা সাক্ষাৎ করা হয় আপনার বন্ধু বান্ধব না হোক আমরা এখন নিজের আত্মীয় স্বজনকে দেখতে যাই না দূরের কথা অন্যকে দেখা এজন্য বন্ধু কোন হসপিটালে গিয়ে ওইখানে যারা মমর্ষ রোগী এদের কথা দেখে এদের অবস্থা দেখেও মৃত্যুর কথা স্মরণ করা আর সর্বশেষ হলো অসুস্থ ব্যক্তির জারত করা আল্লাহ নহী বলেন কোনো ব্যক্তি যখন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় তখন যাওয়া থেকে নিয়ে আসা পর্যন্ত সেজন্যের পার্কের মধ্যে বিচরণ করে অসুস্থ ওকে ঘুম দরকার ওর সাউন্ড ক্ষতি হচ্ছে তারপর না জোরে চালাই দে ও বেটা মনে আরে সুফহান বন্ধুগণ সর্বশেষ আমার একটা কথা মনে পড়লো একটা কোম্পানিতে খুঁজবাদি আমি সেখানে গিয়ে দেখে তার বন্ধু বান্ধবরা কোম্পানির লোকেরা এয়ারপোর্টে দামি এয়ারপোর্টে রাখতে গিয়েছে দামি এয়ারপোর্টে গিয়ে এখন দামি এয়ারপোর্টে গিয়ে দেখা গেল যে ওই মঙ্গলু মিয়া এর নাম কি ছিল মিয়া আর থেকে কি বলে আপনার বিমানের আর উঠতে পারল না বরং সেখানেই তার জীবনটা শেষ হয়ে গেল শেষ সব কত তার আশা দেশে যাব চিকিৎসা করব ভালো হব আ ছেলে দেখব কিন্তু সবকিছু কি ভিনিস হয়ে গেল বন্ধুগণ এই জন্য মৃত্যুকে আমরা বেশি বেশি স্মরণ করি মৃত্যুর জন্য প্রস্তুত করি গ্রহণ করি আখেরাতের জন্য প্রস্তুত গ্রহণ করি আল্লাহ রাসুলের ভাষায় আমরা চালাক বলে আমরা নিজেদেরকে প্রমাণ করি তাহলেই মৃত্যুকে দেখে আসলাম কত মৃত্যু আমরা দৈনিক দেখতেছি আমরা কবর জেরত করে কবরে দাপন করে জানাজা পড়ে দুঃসংবাদ শুনে অ্যাক্সিডেন্ট শুনে খবরে পেপারে পত্রিকায় সেটালেটে ইন্টারনেটে রেডিওতে টেলিভিশনে কিন্তু আমরা মৃত্যুর কথা ভুলে গিয়েছি যে যত মৃত্যুকে এই দুনিয়ায় ভুলবেন আল্লাহ তত আপনাকে ভুলে যাবে যে যত মৃত্যুকে স্মরণ করবেন আল্লাহ আপনাকে স্মরণ করবেন যে মৃত্যুর জন্য প্রস্তুত দিবে। अशुभ मृत्यु अवस्थाय मरे गुनियाओं किसने जा सबा जाए जान नामे सारा जिंदगी पुरते आल्ला रबुल आलमीन के पृथ्वी के शुभ मृत्यु नहीं কল্যাণকর মৃত্যু নিয়ে আখেরাতের দিক পাড়ি দেওয়ার আমাদেরকে তৌফিক দান করেন আমিনা আস্তকরুল আলী আলু সাইল মুসলিম আসসালাম রহমতুল্লাহ কি দেখেছেন সেটা বলার জন্য আসলে শেকুমার ফারুক যেটা বলছেন যে আমি সবই ভুলে গিয়েছি ঠিক রাত ছয় একটার সময় যখন অ্যাক্সিডেন্ট হয় তখন থেকে নিয়ে তারপরের দিন দেড়টা পর্যন্ত পর্যন্ত আমি কিছুই বলতে পারি না আমার কিছু স্মরণ নেই যদিও আমি কথা বলেছি সবার সামনে বিভিন্ন জনকে বিভিন্ন কথা বলেছি দেখেছি কিন্তু আমার কিছু স্মরণ নেই এজন্যে অ্যাক্সিডেন্টের খবর আমার আগে সবাই জানছে আমি উনি সর্বশেষ ব্যক্তি যিনি খোর পেয়েছি যে অ্যাক্সিডেন্ট হয়েছি আমি আমি গোয়াইয়া হসপিটালে দেখলাম যে একজন নাফ নরমাল স্যালানের পানি দিয়ে আমার হাতটা ধুইতেছে এবং ডাক্তার নাবিল ডাক্তার ডাক্তার নাবিল উনি এমানি ডাক্তার এবং এটাই আমার প্রথম এমানি ডাক্তার উনি আমার হাতটা সেলাই করতেছেন তো একবার আমার হসপিটাল দেখলাম যে সিলাই দিচ্ছেন এরপরে আবার এটা মনে হয় সকালের দিকে হবে এরপরে আমি আবার ঘুমিয়ে গেছিলাম দেড়টার দিকে বা সোয়া একটা দেড়টার দিকে আমার ঘুষ এবং পূর্ণ সুস্থ আমি আমি চোখ খুলে দেখি আমার বাম বামপাসে ডাক্তার হায়াত পাকিস্তানি উনি ফ্যামিলিসহ ছিলেন উনি শুয়ে আছেন খুব করুণ অবস্থা চোখ মুখ সব লাল হয়ে গেছে হাত ভাঙ্গা ঘাড় ভাঙ্গা তো দেখে আমি ওনার পাশে বসে ওনাকে কিছু ঝাড়া ফুঁক করে দিলাম ভাবলাম আমি তো সুস্থ মাথায় হাত দিয়ে দেখি যে না মাথায় ব্যান্ডেজ খুব বড় কিছু না হাটটা কিছু হাত চলে গেলেও কোন সমস্যা নেই আমি বেঁচে আছি আলহামদুলিল্লাহ ওনার জন্য দোয়া করলাম আর দেখলাম আমাদের তাজুল ইসলাম ভাই কুমিল্লা বাড়ি উনি আর একটা খাটে শুয়ে আছেন তবে উনি সুস্থ ওনার কাছে মোবাইল ওনার মোবাইল নিয়ে আমি টেলিফোন করলাম অফিসে অফিসে টেলিফোন করলাম এবং আমার যখন হুঁস ফিরলো তখন আমি চিন্তা করলাম যে আমার ব্রেন ঠিক আছে কিনা এজন্য আমি কোরআনের কিছু আয়াত পড়লাম হাদিস পড়লাম কিছু দোয়াদুরুজ পড়লাম এবং বিভিন্ন কথা স্মরণ করার চেষ্টা করলাম দেখি সবই আসতেছে সুন্দর মতো তো ভাবলাম যে না আমি ভালো আছি আমার কোন সমস্যা নেই তাজুল ইসলাম ভাইয়ের কাছে থেকে টেলিফোন নিয়ে মোবাইলে আমার অফিসে টেলিফোন করলাম এবং আমাদের এখানে জালিয়াত বিভাগের মোদীর শেখ মহিবের কাছে আমি টেলিফোন করে বললাম যে আমি ভালো আছি আমি অমুক হসপিটালে আছি এরপরে দেখি আমার এক বড় ভাই সাইদুর রহমান আল ইসলামিক সেন্টারের চাকরি করেন শেখ উনি দেখি কি আমার খাটের পাশে এরপর আমি একটু চোখ বন্ধ করে দেখি উনি আমার পাশে হাট তাই আমি বললাম সঈদুর রহমান ভাই তিনি চমকে উঠছেন মানে আমি ওনাকে চিনতে পারছি তো চিনে উনি বুঝে চমকে উঠছেন বলে হ্যাঁ আমি সঈদুর রহমান কেন আপনি এখানে কেন কিন্তু তো এখানেই চাকরি করি ও আচ্ছা ঠিকই তো আপনি তো গোয়াইয়া আছেন एरप मोबाइल जावा टन करलम बसाते बल सुच भलो आलहमदुल्लह युकम एर चेहरीते धन्यवाद अल्लम মহাম মূল্যবান আলোচনার জন্য দুনিয়া এবং আখের হাতের উত্তম প্রতিদান দান করুন বলে আমি সবাইকে যারা আমরা দীর্ঘ সময় ধরে আখের আলোচনা শুনেছি মৃত্যু সম্পর্কিত আলোচনাগুলো শুনেছি আমাদের সবাইকে আল্লাপাক এর উপরে আমল করার তোফিক দান করুন এবং বাস্তব জীবনে এই চিন্তাধারা নিয়ে যে আমাদেরকে কবর রেখে দিতে হবে তার প্রস্তুতি গ্রহণ করে বাকি জীবন কাটানোর তোফিক দান করুন এবার আপনাদের প্রশ্ন পাব রয়েছে মাত্র তিনটি প্রশ্ন আমরা গোলাম ভাইকে অনুরোধ করছি প্রথম প্রশ্ন মৃত্যু কত প্রকার এর মধ্যে সবুজ মৃত্যুর তিনটে লক্ষণ বলবেন হাতজাগান থেকে হ্যাঁ হ্যাঁ তারপরে শুভ মৃত্যুর আবার ভাগ করছে তিনটা এর ভিতরে সবুজ মৃত্যু থেকে আপনি বলা হচ্ছে যে সবুজ না শুভ সবুজ তিনটা ই করছে এর তিনটা এর চেয়ে ভালো কেউ বলতে পারবে একটা হইল একটা হলো তো আমার মনে হয় এই ভাই আর ভালো হুম আচ্ছা বলেন বলেন আচ্ছা প্রথম যে বলছে আপনি কিছু যোগ করবেন কিনা মনে করছে কিছু আর কিছু যোগ করলে আপনার বাইরে বলে হ্যাঁ শাহাদাতের মৃত্যু বলে না ওটাকে কি শাহাদাতের মৃত্যু না সমমানের বলছে আর কি আচ্ছা হইতে পারে এটা আচ্ছা প্রথম ব্যক্তি আসেন সবুজ মিত্র এ সম্পর্কে তিনটি কথা বলবেন মৃত্যুকে কেন স্মরণ হয় না না হওয়ার তিনটা কারণ আচ্ছা এটা একটা জিনিস হইল নাকি আচ্ছা মন বোঝায় আজকে আলোচনায় আর একটু সুন্দর করে বলা হয়েছে রৌশনীতার রসুন রসুন মানে আলো আলো অথবা রসুন ধরে মানে সুন্দর মজরে তো অন্ত ইসলামিক চালিত করে ডিপ্লোমা কোর্স শুরু হয়েছে ফার্স্ট সেকেন্ড এবং থাই ভর্তি হয়েছে এবং ক্লাস করছেন ক্লাস করছেন বা কোনো তবর সেকেন্ড পর্বে ভর্তি হবে কিছু আপনারা যে কেউ ভর্তিতে পারেন শুধু করতে পারেন আগামী শুক্রবারে আগামীকাল শুক্রবারে ওখানে গিয়ে ফার্ম শূন্য করতে পারেন অথবা সামনে সেটা এসে ফার্ম সঙ্গে করতে পারেন মাত্র দুই তিন মাস বাকি আছে বছরে এই চেষ্টা করলে আপনি এক বছরের ক্লাসটা বিদিনে পড়তে পারেন শুধু আছে হ্যাঁ পরীক্ষা দিয়ে আমরা এটাকে ইংলিশ করেছি ওদেরকে ভুলে গেছে সঠিক অংশ হয়েছে আসলো আমি তুমি বললাম বিশ্বাস একমাত্র যখন মৃত্যু আছে তখন আপনি বলছি কখন কথা টাই আমি আমাদের হ্যাঁ মৃত্যুপরণ করা সবাই হ্যাঁ মাটির যখন চাপ থেকে মাটি চাপ দেওয়ার কথাই বলে সাথ দেওয়া করে যা আর আমার লাগছে মানুষের মৃত্যুর পরে কবরে যাওয়ার পর দেখা যাচ্ছে তো যখন পরিপূর্ণ দিনের মধ্যে আসছে তখন তাদের মানুষের চাহিদা কখন মানুষের জীবনের চাহিদা আরো চাই আরো চাই যখন আছেন পর্যন্ত ভিত্তুর আজ পর্যন্ত তাহলে সে বলেছ আরো চাই আরো চাই ভিত্তুর আজ পর্যন্ত মাটির চাপের কথা বলছে তখন মানুষের শরীরে বলে যখন মাটি বললে মাটি তোর পারবে থাকছি এ এতো মাটি পরা থাকছি না বলবে সব হ্যাঁ তাহলে সব থেকে কাছে তাকে তাতে পারেন মৃত্যুতে নিচ্ছি সমস্ত মাসের জন্য সমস্ত মৃত্যুতে নিচ্ছি এই সম্পর্কেই প্রয়োজন আয়াত আয়াত প্রশ্ন বলি তাকে আপনাকে বলছি বাংলার সতর্ক পানিতে মৃত্যু গ্রহণ করতে হবে ইতিহাসে যারা দৃষ্টি হয়েছে সবচেয়ে